সুর আল ইমরান ইসমিল্লাহ রহিম পরম দয়াময় নিরতিশয় মেহরবান আল্লাহর নামে আলিফুল্লাফল আল্লাহ সেই চিরঞ্জেব সত্তা যিনি বিশ্বলোকের শৃঙ্খলা গ্রন্থে দৃঢ়তার সহিত ধারণ করিয়া আছেন প্রকৃতপক্ষে তিনি ছাড়া আর কেহ ইলা নাই نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذنكقان تيني تماراً پروتی ایک كتاب نادل قرية چھن یہاں شتر بانیلو یہ آسیا چھن এবং পূর্বের অবতীর্ণ সমস্ত কিতাবের সত্যতা ঘোষণা করিতেছে ইতিপূর্বে তিনি মানুষের হেদায়াত ও জীবন ব্যবস্থা হিসেবে তওরাত ও ইঞ্জিল নাজিল করিয়াছেন আর তিনি মানদণ্ড নাজিল করিয়াছেন হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্দেশকারী এখন যাহারা আল্লাহর আদেশ নির্দেশসমূহ মানিয়া লইতে অস্বীকার করিবে তাহাদিগকে নিশ্চয়ই কঠিন শাস্তি দেওয়া হইবে আল্লাহ অসীম ক্ষমতার মালিক सकल अन्याद ग्रहण कर आकाश और निकट गोपन नही तो तुम गर्भे তোমাদের আকার আকৃতি নিজের ইচ্ছামত বানাইয়ে থাকেন বাস্তবে কি এই প্রবল পরাক্রমশালী বিজ্ঞানময় ছাড়া আর কোন ইলা আই।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 তিনি যিনি তোমার প্রতি এই কিতাব নাজিল করিয়াছেন এই কিতাবে দুই প্রকারের আয়াত রহিয়াছে প্রথম মুহকামাত যাহা কিতাবের মূল বুনিয়াদ আর দ্বিতীয় মুতাসা যাহাদের মনে কুটিলতা আছে তাহারা ফিটনেস সৃষ্টির উদ্দেশ্যে সবসময় লাগিয়া থাকে এবং উহার অর্থ বাহির করিবার চেষ্টা করে অথচ অর্থ আল্লাহ ছাড়া আর কেউই জানে না পক্ষান্তরে যাহারা জ্ঞান ও বিদ্যায় পরিপক্ক লোক তাহারা বলে আমরা ইহার প্রতি ইমান আনিয়াছি ইহা সবই আমাদের রবের তরফ হইতে আসিয়াছে আর সত্য কথা এই যে কোনো জিনিস হইতে प्रकृत शिक्षा केवल बुद्धिमान लोकर लाभ करा अल्ला निकट दुआ करते थी हे परवार दिगार तुम्हें जखिग के सठीक सोजा पथे चल दिया मन कोकार बक्रता और कुटिलतार सृष्टि करिया दिओना आदिगके तुमार मेहरबाण भाण्डार हे अनुग्रह दान कर क्य प्रकृत दयावान तुम्ना हे परवार दिगार तुम्हें निश्चय एकदिन समस्त लोक के एकत्रित कर যেদিনের আগমনে কোনো প্রকার সন্দেহ নাই তুমি কখনোই নিজের ওয়াদা হইতে বিচ্যুত হও না যাহারা কুফির পন্থা অবলম্বন করিয়াছে আল্লাহর মোকাবিলায় তাহাদিগকে না তাহাদের ধন সম্পদ উপকার করিতে পারিবে না তাহাদের সন্তান সন্ততি তাহারা ইন্ধন হইয়া থাকিবেদন তাহাদের পরিণতি সেই রকম হইবে যাহা ফেরাউনের সঙ্গী সাথী এবং তাহাদের পূর্ববর্তী নফরমান লোকদের হইয়াছে তাহারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়াছে ফলে আল্লাহ তাহাদেরকে তাহাদের গুনাহের জন্য বাস্তবিক অতএব হে মোহাম্মদ যাহারা তোমার দাওয়াত কবুল করিতে অস্বীকার করিয়াছে তাহাদেরকে বলিয়া দাও যে সেই দিন খুব নিকটে যখন তোমরা পরাজিত হইবে এবং জাহান্নামের দিকে তাড়িত হইবে আর জাহান্নাম বস্তুতই অত্যন্ত খারাপ স্থান كان لكم آيات في فئتين التقتا فئت تقاتل في سبيل الله و أخرى كاثرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرت لأولي الأبصار شهيدو دولر مدد تمہا در جن نوانیک شکار ندار যাহারা পরস্পর যুদ্ধে লিপ্ত হইয়াছিল একটি দল আল্লাহর পথে লড়াই ছিল আর অপর দলটি ছিল কাফির চক্ষুসমান লোকেরা পরিষ্কার দেখিতে পাইতেছিল যে কাফিরদের দল মুমিনদের দল অপেক্ষা দ্বিগুণ কিন্তু আল্লাহ যাহাকে চান তাহাকেই তাহার সাহায্য ও বিজয় দান করেন বস্তুত দৃষ্টিমান লোকদের জন্য ইহাতে খুবই উপদেশ ও শিক্ষার বস্তু নিহিত রহিয়াছে زوجينا للناس حب الشووات من النساء والبنين والقناطير المقطره من الذهب والفضه من الذهب والفضه والخيل المسوامه والانهام والحرز ذلك متاع الحياة الدنيا والله عباده حسن المعا মানুষের জন্য তাহাদের মনোপূত জিনিস নারী সন্তান সন্ততি স্বর্ণরৌপ্যের স্তূপ বাছাই করা ঘোড়া গবাদি পশু ও কৃষিজমিকে খুবই আনন্দদায়ক ও লালসার বস্তু বানাইয়া দেওয়া হইয়াছে কিন্তু প্রকৃতপক্ষে ইহা দুনিয়ার সাময়িক ও ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র মূলত উত্তম আশ্রয় তো আল্লাহর নিকটই রইয়াছে فالآنبئكم بخير من ذلك للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الانهار خالدين فيها خالدين فيها وازواج مطهره ورضوان আমি কি তোমাদের বলিব যে এই সবের চেয়ে অধিক ভালো জিনিস কোনটি যাহারা তাকোয়ার নীতি অবলম্বন করিবে তাহাদের জন্য তাহাদের রবের নিকট জানলাতে বাগিচা রহিয়াছে যাহার পাদদের সইতে ধারা প্রবাহিত হয় সেখানে তাহারা চিরন্তন জীবন লাভ করিবে পবিত্রা স্ত্রীগণ তাহাদের সঙ্গী হইবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করিয়া তাহারা ধন্য হইবে আল্লাহ নিশ্চয়ই তাহার বান্দাদের উপর গভীর দৃষ্টি রাখেন এই এইসব লোক তাহারাই যাহারা বলে হে আমাদের রব আমরা ইমান আনিয়াছি সুতরাং আমাদের গুনা খাতা মাফ করো এবং আমাদিগকে জাহান্ন নামের আগুন হইতে বাঁচাও الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحاب يهارا درجو شيل شد تپنت تبينيو بناتو دان شيل ابن راتي رسيس بھاگي اللار نیکوٹ خما پرادتو ناکاری شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط আল্লাহ নিজেই এই কথার সাক্ষ্য দিয়াছেন যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই ফেরেস্তাগণ ও জ্ঞানবান লোকেরাও শততা ও ইনসাফের সহিত এই সাক্ষ্যই দিতেছে যে প্রকৃতপক্ষে সেই মহাপরাক্রমশালী ও বিজ্ঞানময় ছাড়া আর কেহই মাবুদ হইতে পারে না নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হইতেছে মাত্র ইসলাম যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা এই জীবন ব্যবস্থা হইতে বিচ্যুত হইয়া বিভিন্ন পন্থা অবলম্বন করিয়াছে कारण प्रकृत ज्ञान पारापर प्राधान्य अस्वीकार करीबे निकट हईते हिसाब ग्रहण करल्लांदु मात्र्ब है এখন যদি এইসব লোক তোমার সহিত বিতর্ক করে তবে তুমি তাহাদিগকে বলো আমি ও আমার অনুসারীরা তো আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি অতঃ্পর আহালি কিতাব ও অ অহালি কিতাব উভয়কে জিজ্ঞাসা করো। তোমরাও কি আনুগত্য ও দাসত্ব কবুল করিয়াছ তাহা করিয়া থাকিলে তাহারা সঠিক পথ লাভ করিয়াছে আর তাহা হইতে ফিরিয়া গেলে কেবল দাওয়াত পৌঁছাইয়া দেওয়ায় তোমার দায়িত্ব ছিল ইহার পর আল্লাহ নিজেই তাহার বান্দাদের সব কিছু দেখিবেন <سطفح> <تصفيق> ان الذين يكفرون بايات الله ويقتلون النبي بغير حق ويقتلون ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب الالم ج하라 আল্লাহর আদেশ নিষেধ ও হেদায়েত মানিয়া লইতে অস্বীকার করে এবং তাহার নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে আর জনগণের মধ্যে হইতে যাহারা সুবিচার ও ন্যায় পরায়ণ তার আদেশ দানের জন্য উত্থিত হয় তাহাদিগকেও হত্যা করে তাহাদিগকে কঠিন শাস্তির সুসংবাদ দাও সিদ্ধিম এইসব লোকের কাজকর্ম दुनिया आखिर उभय स्थानी ध्वस और निष्फल हिया सहाीम तुम्हें कि देखो नहाा दिगो के किताबे ज्ञान हईते किचु दे अवस्था की তাহাদিগকে যখন দিকে আহ্বান জানানো হয় তাহাদের পরস্পরের মধ্যে তখন তাহাদের একটি দল পাশ যায়। এবং তাহাদের রূপ আচরণের কারণ এই যে তাহারা বলে জাহান নামের আগুন তো স্পর্শ করিবে না আর জাহান নামের শাস্তি যদি আমাদের একান্তই ভোগ করিতে হয় তবে তাহা মাত্র কয়েক দিনের জন্য বস্তুত তাদের মনগড়া গড়া আকিদা তাহাদিগকে নিজেদের দিন সম্পর্কে বড়ই ভুল ধারণার মধ্যে ফেলিয়ে দিয়েছে। কিন্তু তখন কি অবস্থা হইবে যখন আমরা তাহাদিগকে সেই দিন একত্রিত করিব যেদিনের আগমন একেবারে নিশ্চিত সেদিন তো প্রত্যেক ব্যক্তিকেই তাহার কাজের পুরোপুরি ফল দেওয়া হইবে এবং তাহার ওপর জুলুম করা হইবে না হ লিখল মুল্ খেছিল মুল্য ন চষা উচন জিহ মু চষা উচু দিল চষে অলী ইং কাল কু সমস্ত রাজত্ব ও সাম্রাজ্যের মালিক তুমি যাহাকে চাও রাজত্ব দান করো আর যাহার নিকট হইতে ইচ্ছা কাড়িয়া যাহাকে চাও সম্মানিত করো আর যাহাকে চাও অপমানিত ও লাঞ্ছিত করো। সকল প্রকার মঙ্গল ও কল্যাণ তোমারই ইতিহারে রহিয়াছে নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ من, مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ রাত কে দিনের মধ্যে তুমি শামিল করিয়ে দাও আবার দিনকেও শামিল করিয়ে দাও রাতের মধ্যে তুমি জীবন্ত জিনিস হইতে निर्जीव জিনিস বাহির করো जीवनहीन जिन सही बाहिर करो जीवंत जिन तुम जहाँ के चाओ बेहिश पर रिजिक दान करो लायलिन মোমিনগঞ্জ যেন কখনো ইমানদার লোকদের পরিবর্তী কাফির দিগকে নিজেদের বন্ধু পৃষ্ঠপোষক ও সহযাত্রী রূপে গ্রহণ না করে যে এই রূপ করিবে আল্লাহর তাহার কোন সম্পর্ক থাকিবে না অবশ্য তাহাদের জুলুম হইতে বাঁচিবার জন্য তোমরা এই রূপ কর্মনীতি অবলম্বন করিলে তাহা আল্লাহ মাফ করিয়া দিবেন আল্লাহ তোমাদিগকে তাহার নিজের সম্পর্কে ভয় দেখাইতেছেন আর তোমাদিগকে তাঁহারই দিকে ফিরিয়া যাইতে হইবে হে নবী লোকদের সতর্ক করিয়া দাও যে তোমাদের মনে যাহা কিছু আছে তাহা গোপন করো আর প্রকাশ করো আল্লাহ উহার সবকিছুই জানেন আসমান ও জমিনের কোনো জিনিসই তাহার জ্ঞানের আওতার বাহিরে নহে এবং তাহার ক্ষমতা কর্তৃত্ব প্রতিটি বস্তুকে বেষ্টন করিয়া আছে সেদিন নিশ্চয় আসিবে যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের কৃতকর্মের ফল পাইবে সে ভালো কাজই করুক আর মন্দই করুক সেই দিন প্রত্যেকেই এই কামনা করিবে যে এই দিনটি যদি তাহাদের নিকট হইতে বহুদূরে অবস্থান করিত তবে কতই না ভালো হইত আল্লাহ তোমাদিগকে তাহার নিজের সম্পর্কে ভয় দেখাইতেছেন প্রকৃতপক্ষে আল্লাহ তাহার বান্দাদের জন্য অত্যন্ত কল্যাণকামী হে নবী লোক তের বলিয়া দাও তোমরা যদি প্রকৃতই আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করো তবে আমার অনুসরণ কর তাহা হইলে আল্লাহ তোমাদিগকে ভালোবাসিবেন এবং তোমাদের গুণাখাতা মাফ করিয়া দিবেন তিনি বড়ই ক্ষমাশীল ও অসীম দয়াবান তাহাদের বল আল্লাহ এবং রাসুলের আনুগত্য কবুল করো। অতঃপর তাহারা যদি তোমাদের দাওয়াত কবুল না করে তবে সেই সব লোকদিগকে যাহারা তাহার ও তাহার রাসুলের আনুগত্য করিতে অস্বীকার করে আল্লাহ কিছুতেই ভালোবাসিতে পারেন না আল্লাহ আদম ও নু এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরগণকে সমগ্র দুনিয়াবাসীর উপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দিয়েছেন এবং মনোনীত করিয়াছেন ইহারা সকলে একই সূত্রে গাঁথা ছিল একজন অপরজনের বংশ হইতে উদ্ভূত হইয়াছিল আল্লাহ সবকিছু শুনেন ও সবকিছু জানেন যখন ইমরানের মহিলা বলিতেছিল যে হে আমার রব कबुल कर तुम्हें सबकिछ शोन सबकि অতঃপর সে যখন সেই সন্তান প্রসব করিল তখন বলিল প্রভু হে আমার তো কন্যা সন্তান ভূমিষ্ঠ হইয়াছে অথচ সে যাহা প্রসব করিয়াছিল তাহা আল্লাহর জানাই ছিল कख कन्या हूँ उ नाम रखिले और भविष्य के, के मरदूद शयान फितना हईते रक्षा करार्जन तुम्हारे आश्रय सुपर्द कर दी শেষ পর্যন্ত তাহার রব এই কন্যা সন্তানকে সন্তুষ্টির সহিত কবুল করিয়া লইলেন তাহাকে খুব ভালো কন্যা হিসেবে গড়িয়া তুলিলেন এবং জাকারিয়াকে তাহার পৃষ্ঠপোষক করিয়া দিলেন জাকারিয়া যখনই তাহার নিকট মেহরাবে যাইত তখনই তাহার নিকট কিছু না কিছু খাদ্য বা পানীয় দ্রব্য দেখিতে পাইতো। সে জিজ্ঞাসা করিত মরিয়ম ইহা তুমি কোথায় পাইলে উত্তর দিত ইহা আল্লাহর নিকট হইতে আসিয়াছে বস্তুত আল্লাহ যাহাকে ইচ্ছা করেন বিপুল পরিমাণে দান করেন এই অবস্থা দেখিয়া জাকারিয়া তাহার রবকে ডাকিল হে আমার রব তোমার বিশেষ ক্ষুদ্রতে আমাকে সৎসন্তান দান কর প্রকৃতপক্ষে তুমি দোয়া প্রার্থনা শ্রবণকারী تنادى الملائكه وهو قائما يصلي في المحراب ان الله يبشرك بيحيى ان الله يبشرك بيحيى مصدقا بكلمه من الله وسيدا وحصورا وسيدا وحصورا ونبيا من <تصفيق> যখন সে মেহরাবে দাঁড়াইয়া নামাজ করিতেছিল আল্লাহ তোমাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিতেছেন সে আল্লাহর তরফ হইতে একটি ফরমানের সত্যতা প্রমাণকারী হিসাবে আসিবে তাহার মধ্যে নেতৃত্ব ও সততার বৈশিষ্ট্য থাকিবে পূর্ণ মাত্রায় নিয়মানবর্তিতা থাকিবে নবতের সম্মানে ভূষিত হইবে এবং সতলোকদের মধ্যে গণ্য হইবে জাকারিয়া বলিল হে রব আমার পুত্র সন্তান হইবে কি রূপে আমি তো বৃদ্ধ হইয়াছি আর আমার স্ত্রী বন্ধা উত্তর আসিল ইহাই হইবে আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহাই করেন قال رب اجعلني ايه قال ايتك الا تكلم الناس ثلاثه ايام الا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والاكر چه <تصفيق> নিবেদন করিল হে আমার রব তাহা হইলে আমার জন্য কোন নিদর্শন ঠিক করিয়া দাও তিনি বলিলেন নিদর্শন হইল এই যে तुम तीन दिन पर्यत लोकर सहित इशाराइंगित छा कथा बार्ता मध्य तुम रब के खूब बढ़िया अतपर से उपस्थित हईल যখন মরিয়মকে ফেরস্তা গনাসিয়া বলিল হে মরিয়ম আল্লাহ তোমাকে উচ্চতম সম্মানে ভূষিত করিয়াছেন ও পবিত্রতা দান করিয়াছেন এবং সমগ্র পৃথিবীর মহিলাদের উপর তোমাকে প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব দান করিয়া নিজের খেদমতের জন্য মনোনীত করিয়াছেন হে মরিয়ম তোমার রবের আদেশের অনুগত ও অধীন হইয়া থাকুক تار সম্মুখে সিজদাবনত হও আর যে বান্দারা তার সম্মুখে অবনত হয় তুমিও তাদের সহিত অবনত হও আলাইকুম মিন আম্বাল গাইব নুহিহি ইলাইক ওয়া মা কুনত লাদাইহিম ইয ইয়ুলকুন আকলামুহুম আইয়ুহুম ইয়াকফাল মারিয়াম ওয়া হে মোহাম্মদ ইহা সবই অদৃশ্য জগতের খবর ইহা আমি ওহির সাহায্যে তোমাকে বলিয়া দিতেছি অন্যথায় তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না। যখন হাইকালের সেবায়িতগণ মরিয়ামের পৃষ্ঠপোষক কে হইবে তাহা ঠিক করার জন্য নিজ নিজ কলম নিক্ষেপ করতেছিল। আর এই ব্যাপারে তাদের মধ্যে যখন ঝগড়ার সৃষ্টি হইয়াছিল তখনও তুমি সেখানে ছিলে না। ছিলেনা যখন ফেরস্তাগন বলিল হে মরিয়ম আল্লাহ তোমাকে তাহার নিজের এক বাণীর সুসংবাদ দিতেছেন তাহার নাম হইবে মোসি ইসা ইবনে মরিয়ম ইহকাল ও পরকালের সর্বত্রই সে সম্মানিত হইবে তাহাকে আল্লাহর নিকটবর্তী বান্দাদের মধ্যে গণ্য করা হইবে সে লোকদের শহীদ দোলনায় থাকিয়াও কথা বলিবে এবং বেশি বয়সে উপনীত হইলেও বস্তুত সে একজন কর্মশীল নেকুরুষ হইবে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 এবং আল্লা তাকে কিতাব ও হিকমতের শিক্ষা দান করিবেন তরক ও ইঞ্জিলের জ্ঞান শিক্ষা দিবেন أني أخلق لَكُم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين এবং বন ইসরায়েলের প্রতি সীয় রাসুল হিসেবে নিযুক্ত করিবেন আমি তোমাদের রবের তরফ হইতে তোমাদের নিকট নিদর্শন আসিয়াছি। আমি তোমাদের সম্মুখেই মাটি দ্বারা পাখির আকারে একটি প্রতিকৃতি বানাই এবং উহাতে ফুৎকার প্রদান করি উহা আল্লাহর নির্দেশে পাখি হইয়া যায় আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে ভালো করিয়া দেই এবং মৃতকে জীবন্ত করি আমি তোমাদিগকে বলিয়া দেই निजे घरे खाओ कर जो प्रस्तुत এবং তওরাতের যে শিক্ষা ও পথ নির্দেশনা এখন আমার সম্মুখে বর্তমান আছে আমি উহার সত্যতা প্রতিপন্নকারী হইয়া আসিয়াছি এই জন্যও আসিয়াছি যে তোমাদের প্রতি হারাম করিয়ে দেওয়া হইয়াছে এমন কতিপয় জিনিস তোমাদের জন্য হালাল ঘোষণা করিয়া দিব জানিয়া রাখো আমি তোমাদের রবের পক্ষ হইতে তোমাদের কাছে নিদর্শন লইয়াই উপস্থিত হইয়াছি অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আল্লাহ আমারও রব তোমাদের রব অতএব তোমরা তাহারই বন্দেগি কবুল করো বস্তুত ইহাই সঠিক ও সোজাপথ ঈশা যখন অনুভব করিল যে বনিসাই কুফ্রি ও অস্বীকৃতির জন্য উদ্বুদ্ধ হইয়াছে তখন সে বলিল আল্লাহর পথে আমার সাহায্যকারী কে হইবি হাওয়ারিগণ উত্তরে বলিল আমরা আল্লাহর সাহায্যকারী আমরা আল্লাহর প্রতি ইমান আনিয়াছি সাক্ষী থাক যে আমরা মুসলিম আল্লাহর আনুগত্যে আত্মসমর্পণকারী হে আমাদের রব তুমি যে ফরমান নাজিল করিয়াছ আমরা তাহা মানিয়া লইয়াছি এবং রাসুলের অনুসরণ করার পন্থা কবুল করিয়াছি তুমি আমাদের নাম সাক্ষ্যদাতাদের সহিত লিখিয়া লও অতঃ্পর বন ইসরাগণ গোপন ষড়যন্ত্রে লিপ্ত হইল আল্লাহও তাহার গোপন ব্যবস্থা সম্পন্ন করিলেন আর এই ধরনের ব্যবস্থাপনার ব্যাপারে আল্লাহ সবচেয়ে বেশি অগ্রসর হইয়া থাকেন اذ قَالَ الله يا عيسى اني متوفيك ورافعك الي ومطهرك من الذين كفروا ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا الى يوم القيامه ثم الي نرجعكم فاحكموا بينكم فيما كنتم فيه تختلفون आनुगत्य छाड़ा जे व्यक्ति अन्न पंथा अवलम्बन करते चाय से कबुलना परकाले से क्षतिग्रस्त हई जा कुफरी और अस्वीकृत भूमिका अवलम्बन करहकाल और परकाल सर्वत्र कठिन शासि दान करहारा सहा पाइबे पक्षान्तरे जहाँ ईमान और सत्कार्य नीति अवलम्बन करह दिख के प्रतिफल पूरा पूरी दान हईबे भलो करियाला जालिम के मोटे भलें ना হক এই যাহ কিছু আমি তোমাকে শুনাইতেছি ইহা আয়াত এবং যুক্তি ও জ্ঞানময় উপদেশ বিশেষ নিঃসন্দেহ আল্লাহর নিকট ইসার দৃষ্টান্ত হইতেছে আদমের মতো মত আল্লাহ তাহাকে মাটি হইতে সৃষ্টি করিয়াছিলেন এবং নির্দেশ দিয়াছিলেন যে হও আর সে হইয়া গেল ইহাই প্রকৃত ও যথার্থ সত্য কথা যাহা তোমার রবের তরফ হইতে ঘোষণা করা হইতেছে অতএব তোমরা সেই সব লোকের মধ্যে সামিল হইয়াও না যাহারা এই বিষয়ে সন্দেহ পোষণ করে সকুল চালে অবিনা তোমার নিকট এই জ্ঞান আসার পর এখন যে কেহ এই ব্যাপারে তোমার সহিত ঝগড়া করিবে হে তাহা তাহাকে বলিয়া দাও আসো আমরা ডাকিয়া লই আমাদের ও তোমাদের পুত্রদের ও স্ত্রীদের निजाओ हाजिर हई अतर आल्लर निकट दुआ करी जहाँबादी आल्लर अभिशाप वर्षित हो सम्पूर्ण रूप विशुद्ध और निर्भुल घटना और प्रकृत कथा आल्ला छाड़ा केहबुद नाम आल्ला पर्रम सबकिर पर प्राज व्यवस्था समूह विश्वलोकर सर्वत कार्यकर अतएव ताहारा जदि प्रस्तुत नब्बे आल्ला तो विपर्य सृष्टिकारी अवस्था भल कर जानी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 হে আহলি কিতাব আসো একটি কথার দিকে যাহা আমাদের ও তোমাদের মধ্যে সম্পূর্ণ সমান তাহা এই যে আমরা আল্লাহ ছাড়া আর কাহারও বন্দেগি করিব না তাহার সহিত শরিক করিব না এবং আমাদের মধ্যে কেহ আল্লাহ ছাড়া অন্য কাহাকেও নিজেদের রব বলিয়া গ্রহণ করিব না এই দাওয়াত কবুল করিতে তাহারা যদি প্রস্তুত না হয় তবে পরিষ্কার বলিয়া দাও তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম হে আহালি কিতাব তোমরা ইব্রাহিম সম্পর্কে আমাদের সঙ্গে কেন ঝগড়া করো তৌরাদ ও ইঞ্জিল তো ইব্রাহিমের পরই নাজিল হইয়াছে तबकि तुमरा कथ बुझना तुम्हरा जे सब विषय ज्ञान राखो से सब विषय ल तो जथे विकिली तुम्हारे बिंदुम ज्ञान ना क्या विकृत ज्ञान तो आल्लर तुम्हरा तो ना सत्यकता इब्राहिम ना छो यान বরং সে ছিল একজন একনিষ্ঠ মুসলিম সে কখনো মুসলিমদের মধ্যে ছিল না ইব্রাহিমের সহিত সম্পর্ক রাখার সবচেয়ে বেশি অধিকার রহিয়াছে তাহাদের যাহারা তাহার অনুসরণ করিয়াছে আর এখন এই সম্পর্ক রাখার বেশি অধিকার হইতেছে এই নবী এবং তাহার অনুসারী ইমানদার লোকগণ বস্তুত আল্লাহ কেবল তাহাদেরই সহায়ক ও সাহায্যকারী যাহারা ইমানদার আহলে কিতাবদের মধ্যে একটি দল তোমাদিগকে কোনো না কোনো রকমে পথভ্রষ্ট করিয়া দিতে চায় অথচ প্রকৃতপক্ষে তাহারা নিজেদের ছাড়া আর কাহাকেও গোমরাহিতে নিক্ষেপ করিতে পারে না কিন্তু তাহাদের সেই বিষয়ে চেতনাই নাই হে আহ কিতাব তোমরা কেন আল্লাহর আয়াত অস্বীকার করিতেছ অথচ তোমরা নিজেরাই তাহা প্রত্যক্ষভাবে ভাবে পর্যবেক্ষণ করিতেছ হে আহলি কিতাব সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করিয়া কেন সন্দেহযুক্ত করিয়া তুলিতেছো। আর জানিয়া বুঝিয়া কেন সত্যকে গোপন করিতেছ ওকালক্ত আহলি কিতাবদের মধ্য হইতে একটি দল বলে যে এই নবীর প্রতি বিশ্বাসীদের নিকট যাহা কিছু নাজিল হয় উহার প্রতি তোমরা সকালবেলায় ই আর সন্ধ্যা অস্বীকার করো সম্ভবত এই প্রক্রিয়া এর নিজেদের ইমান হইতে ফিরিয়া যাই নুদুম ইসলাম তাহারা পরস্পর বলা বলি করে যে নিজেদের ধর্ম মতের লোক ছাড়া আর কাহারও কথা মানিও না হে নবী তাহাদিগকে বলিয়া দাও প্রকৃত হেদায়ত হইতেছে আল্লাহর হেদায়াত এবং ইহা তাহারই নীতি পেশ করার জন্য কোনো মজবুত প্রমাণ পাইয়া যাইবে হে নবী তাহাদের বলিয়া দাও অনুগ্রহ ও মর্যাদা সবই আল্লাহর হাতে তিনি যাহাকে চান দান করেন তিনি ব্যাপক দৃষ্টি সম্পন্ন ও সর্ব বিষয়ে অবহিত অনুগ্রহের জন্য যাহাকে চান নির্দিষ্ট করিয়ালন আর তাহার অনুগ্রহ অনেক বেশি ও বিরাট অমিনিয়ারিম আহলি কিতাবের মধ্যে কোনো কোনো লোক এমন আছে যে তোমরা যদি তাহাদের প্রতি আস্থা রাখিয়া ধন সম্পদের বিরাট স্তূপ তাহাদের দাও তবে তাহারা তোমাদের একটি মুদ্রার ব্যাপারেও যদি করো তবে তাহা তোমাদিগকে কখনোই ফিরাইয়া দিবে না অবশ্য তখন দিতে পারে যদি তোমরা একেবারে তাহাদের মাথার উপর চড়িয়া বসো তাহাদের রূপ নৈতিক অবস্থার মূল কারণ এই যে তাহারা বলে যে উম্মি লোকদের ব্যাপারে আমাদের উপর কোন দায় দায়িত্ব নাই বস্তুত তাহারা এই কথাকে সম্পূর্ণ মিথ্যা বানাইয়া আল্লাহর প্রতি আরোপ করিতেছে অথচ তারা ভালো করিয়া জানে যে আল্লাহ এমন কোনো কথাই বলেন নাই তবে তাহাদিগকে কোন জিজ্ঞাসাবাদ করা হইবে না কেন যে ব্যক্তি নিজের প্রতিশ্রুতি পূর্ণ করিবে এবং পাপাচার নফরমানি হইতে বিরত থাকিবে সেই আল্লাহর প্রিয় হইবে কেননা পরহেজগার লোকই আল্লাহর প্রিয়পাত্র হইয়া থাকে يكلا خلاق لهم في الاخره ولا يكلمهم الله ولا ينظر اليهم ولا ينظر اليهم يوم القيامه ولا يزكيهم ولهم عذاب اليم ار ج하라 الله <سؤال> الشهيد ප්‍රතිസ്തുติ ও নিজেদের শপথ সমূহ সামন্য বা নগণ্য মূল্যে বিক্রয় করিয়ে ফেলে परकाले को अंश ही निर्दिष्ट नाई क्या दिन आल्लाहर सहित कथा बुलर प्रति चाहिया देखीबें और ना ताहे पवित्र करीब बरताज कठिन और जंत्रणादायक शास्त्री रही है হুয় মিন দিল্ল ও বুমিয় তাহাদের মধ্যে এমন কিছু লোক আছে যাহারা কিতাব পাঠ করার সময় জিউভাকে এমন ভাবে উলট করে যেন তোমরা মনে করো তাহারা কিতাবের মূল পাঠ করিতেছে। অথচ এবারে তাহা কিতাবের মূল নহে। তাহারা বলে আমরা এই যাহা কিছু পড়ি তাহা সবই আল্লাহর তরফ হইতে প্রাপ্ত অথচ প্রকৃতপক্ষে তাহা আল্লাহর নিকট হইতে প্রাপ্ত নহে তাহারা জানিয়া শুনিয়াই আল্লাহর উপর মিথ্যা কথা আরোপ করিতেছে ما كان لبشر ان ياتييه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي ثم يقول للناس كونوا عبادا دون الله ولكن كونوا ربانيين কোন মানুষেরই এই কাজ নহে যে আল্লাহ তো তাহাকে কিতাব ক্ষমতা ও নবাদ দান করিবেন আর সে এইসব কিছু লাভ করিয়া লোকদিগকে বলিবে যে তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাস হইয়া যাও সে তো ইহাই বলিবে যে খাঁটি রব্বানি হও যেমন এই কিতাব ইহার তাগিদ দিতেছে যাহা তোমরা নিজেরা পড়ো এবং অন্য কেউ পড়াও সে কখনো তোমার দিকে এই কথা বলিবে না যে ফেরেস্তা অথবা পয়গম্বরদেরকে নিজেদের উপাস্য বানাই তোমরা যখন মুসলিম তখন একজন নবী তোমাদেরকে কুফরির নির্দেশ দিবে তাহা কি সম্ভব ও َّ جَأَكُمْ رَسُولُ مُصَدِّقُ لِمَا معَكُمْ لا تُؤمنِنَُّ بهِهِ وَلَ تَصُرُ قَالَ أَأَقُرَرُُم وَخَذْتُملَلَ إِصْرِي قالَاوا أَقُرََّ قَالَ خَشْهَدُ وَأَن مععَكُمْ مِن الشَّاهدين সَرك আل্ل নবদের নিকট হইতে এই প্রতিষ্ুতি লয়া যে আজ আমি তোমাদেরকে কিতাব ও বিজ্ঞান এবং কর্মকৌশল ও বুদ্ধি দিয়ে ধন্য করিয়াছি কাল অপর কোন নবী তোমাদের নিকট ঠিক সেই শিক্ষার সমর্থন লইয়া যদি আসি যাহা তোমাদের নিকট পূর্ব হইতেই বর্তমান আছে তবে তাহার প্রতি তোমাদের ইমান আনিতে হইবে এবং তাহাকে সাহায্য করিতে হইবে এই কথা বলিয়া আল্লাহ জিজ্ঞাসা করিলেন তোমরা কি ইহার অঙ্গীকার করিতেছ এবং এই সম্পর্কে আমার নিকট হইতে প্রতিশ্রুতির গুরুদায়িত্ব লইতে প্রস্তুত আছো তাহারা বলিল হ্যাঁ আমরা অঙ্গীকার করিতেছি আল্লাহ বলিলেন তবে তোমরা সাক্ষী থাকো আর আমিও তোমাদের সহিত সাক্ষী রহিলাম ইহার পর যে নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করিবে সেই ফাসিক এখন এইসব লোক কি আল্লাহর আনুগত্য করার পন্থা পরিত্যাগ করিয়া অন্য কোন পন্থা গ্রহণ করিতে চায় অথচ আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসই ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহর নির্দেশের অধীন হইয়া আছে আর মূলত তাহারি দিকে সকলকে ফিরিয়ে যাইতে হইবে উল আসবাত والاسباط وما اوتي موسى وعيسى والنبون من ربهم لا نفرق بين احد منهم ونحن له مسلمون يا نبي বল আমরা আল্লাহর কে মানি এবং আমাদের প্রতি যাহা نازিল হইয়াছে তাহা মানি আর ইব্রাহিম اسماعিল ইসহাক ইয়াকুব ও ইয়াকুবের বংশধরদের প্রতি যাহা হইয়াছে তাহাও সেই হৃদায়তের প্রতিও আমি ইমান রাখি যাহা মুসা ইসা ও অন্যান্য পয়গম্বর দিগকে তাহাদের রবের তরফ হইতে দেওয়া হইয়াছে আমরা তাহাদের মধ্যে কোন পার্থক্য বা তারতম্য করি না এবং আমরা আল্লাহরি ফরমানের অধীন ও অনুসারী आनुगत्य छाड़ा जे व्यक्ति अन् पंथा अवलम्बन करते चाय से कबूल से व्यर्थ और क्षतिग्रस्त हई कौना যাহারা ইমানের নিয়ামত একবার পাওয়ার পর পুনরায় কুফরি অবলম্বন করে তাহাদিগকে আল্লাহ কীরূপে হেদায়ত দান করিতে পারেন অথচ তাহারা নিজেরা এই কথার সাক্ষ্য দিয়েছে যে এই রাসুল সত্য এবং তাহাদের নিকট উজ্জ্বল নিদর্শন সমূহ আসিয়াছে আল্লাহ জালিমদের কখনোই হেদায়ত দান করেন না তাহাদের জুলুমের সঠিক প্রতিদান্ত এই হইতে পারে যে তাহাদের উপর আল্লাহ ফেরিস্তা ও সমস্ত মানুষেরই অভিশাপ বর্ষিত হয় তাহার চিরদিন এ অবস্থায় থাকিবে না তাহাদের শাস্তি একটু হ্রাস করা হইবে আর না তাহাদিগকে অবকাশ দেওয়া হইবে অবশ্য সেই সব লোক এই অভিশাপ হইতে নিষ্কৃতি পাইবে যাহারা তহব করিয়া নিজেদের কর্মনীতি সংশোধন করিয়া লইবে বস্তুত তো আল্লাহ বড়ই ক্ষমাশীল ও অতীব দয়াবান কিন্তু যাহারা ইমান আনার পর কুফরি অবলম্বন করিয়াছে এবং তারপর কুফরির দিকে ক্রমশ অগ্রসর হইয়া গিয়াছে তাহাদের তও বা কবুল করা হইবে না এই ধরনের লোক তো একেবারে পথভ্রষ্ট নিশ্চিত জানিও যাহারা কুফরি অবলম্বন করিয়াছে এবং কাফিরি অবস্থায় প্রাণ ত্যাগ করিয়াছে তাদের মধ্যে কেহ যদি নিজেকে শাস্তি হইতে বাপরিমান স্বর্ণ বিনিময় হিসাবে দান করে তবে তাহাও কবুল করা হইবে না বস্তুত এই লোকের জন্য যন্ত্রণাদায় শাস্তি নির্দিষ্ট হইয়া রহিয়াছে এবং তাহারা কাহাকেও নিজেদের সাহায্যকারী হিসাবে পাইবে না িতে পারো না যতক্ষণ না তোমরা সেই সব জিনিস ব্যয় ও নিয়োগ করিবে যাহা তোমাদের প্রিয় ও পছন্দনীয় আর যাহা কিছু তোমরা ব্যয় করিবে আল্লাহ সে সম্পর্কে নিশ্চয়ই অবহিত রহিয়াছেন كل الطعام كان حلال لبني اسرائيل الا ما حرم اسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فاتوا بالتوراة فأتلوها إن كنتم صادقين كل প্রকার খাদ্য দ্রব্য بني ইসরাইলের জন্য হালাল ছিল अवश्य কোন কোন জিনিস এমন ছিল যা তওরাত নাযিল হওয়ার পূর্বে ইসরায়েল নিজেই নিজের উপর হারাম করছিল তাহাদিগকে বল যে তোমরা যদি বাস্তবে উহার কোন এবার পেশ কর ইহার পরও যাহারা নিজেদের মন করা কথা আল্লাহর উপর আরোপ করে প্রকৃতপক্ষে তাহারাই জানিম বল আল্লাহ যাহা কিছু বলিয়াছেন সত্য বলিয়াছেন অতএব তোমাদের সকলেরই একমুখী হইয়া ইব্রাহিমের পন্থা অনুসরণ করা কর্তব্য আর ইব্রাহিম কখনো সিরকারীদের অন্তর্ভুক্ত ছিলেন না এই কথা নিঃসন্দেহ যে মক্কায় অবস্থিত গৃহখানাকেই মানুষের ইবাদত গৃহ হিসাবে সর্বপ্রথম তৈয়ার করা হইয়াছিল إِذِ آتَيْنَاكَ دَيْنَا مَقَامَ إِبْرَاهِيمَ وَمَا دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ ওহকে কলান ও মঙ্গোলময় কোরিয়া দাও হইয়াছিল এবং সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত লাভের কেন্দ্র বানানো হইয়াছিল উহাতে সুস্পষ্ট নিদর্শন সমূহ রহিয়াছে ইব্রাহিমের ইবাদতের জন্য দাঁড়াইবার জায়গাও এবং উহার অবস্থা এই যে উহাতে যেই প্রবেশ করিল সেই নিরাপদ হইল লোকদের উপর আল্লাহর এই অধিকার রহিয়াছে যে যাহার এই ঘর পর্যন্ত পৌঁছিবার সামর্থ্য আছে সে যেন উহার হজ সম্পন্ন করে আর যে এই নির্দেশ পালন করিতে অস্বীকার করিবে তাহার জানিয়ে রাখা উচিত যে আল্লাহ দুনিয়াবাসীর প্রতি কিছুমাত্র মুখাপেক্ষী নহাবি কিতাব তোমরা কেন আল্লাহর কথা মানিতে অস্বীকার করিতেছ তোমরা যেসব কাজকর্ম করিতেছ তাহা সবই আল্লাহ প্রত্যক্ষ করিতেছেন বলো হে আহলি কিতাব তোমাদের একই আচরণ যাহারা আল্লাহর হুকুম মানে তাহাদিগ কেউ তোমরা আল্লাহর পথ হইতে رکھیتے রাখিতেছো এবং চাহিতে যে তাহারাও যেন বাঁকা পথে চলে অথচ তোমরা নিজেরাই সাক্ষী বস্তুত তোমাদের এইসব কাজকর্মে আল্লা বিন্দু মাত্র গাফিল না হেন হে ইমানদার তোমরা যদি এই আহলে কিতাব তের মধ্য হইতে কোন একটি দলেরও কথা মানিয়া লও তবে ইহারা তোমাদিগকে পুনরায় ইমান হইতে কুফরির দিকে যাইবে এখন তোমাদের কুফরির দিকে ফিরিয়া যাওয়ার কি অবকাশ থাকিতে পারে যখন তোমাদিগকে আল্লাহর আয়াত শোনানো হইতেছে এবং তোমাদের মধ্যে আল্লাহর রাসুল বর্তমান আছে। বস্তুত যে ব্যক্তি আল্লাহর রজ্জু দৃঢ়তার সহিত ধরিবে সে নিশ্চয়ই সত্য ও সঠিক পথে পরিচালিত হইতে পারিবে গণ আল্লাহকে ভয় করো যতটা ভয় তাহাকে করা উচিত তোমাদের মৃত্যু হওয়া উচিত নহে সেই অবস্থা ছাড়া যখন তোমরা হইবে মুসলিম واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم, فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرتهم من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون সকলে মিলিয়া আল্লাহর রজ্জু শক্ত করিয়া ধারণ করো এবং দলাদলিত জড়াইয়া পড়িও না আল্লাহর সেই অনুগ্রহকে স্মরণে রাখিও যাহা তিনি তোমাদের প্রতি করিয়াছেন তোমরা পরস্পর দুঃশ্মন ছিলে। অতঃপর তিনি তোমাদের মন পরস্পরের সহিত মিলাইয়া দিয়েছেন এবং তাহারি অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হইয়া গেলে। আর তোমরা আগুনে ভরা এক গভীর গর্তের কিনারায় ছিলে। আল্লাহ তোমাদিগকে তাহা হইতে রক্ষা করিলেন আল্লাহ এইভাবে তাহার নিদর্শনাবলী তোমাদের সম্মুখে উজ্জ্বল করিয়া ধরেন এই উদ্দেশ্যে যে নিদর্শনাবলী হইতে পারি আর তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকিতে হইবে যাহারা নেকির দিকে ডাকিবে ভালো ও সত্য কাজের নির্দেশ দিবে এবং পাপ ও অন্যায় কাজ হইতে বিরত রাখিবে যাহারা এই কাজ করিবে তাহারাই সাফল্য মন্ডিত হইবে ওলা তোমরা যেন সেই সব লোকের মতো না হইয়া যাও যাহারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হইয়া পড়িয়াছে এবং স্পষ্ট ও প্রকাশ্য নির্দেশ পাওয়ার পরও মতবিরোধে লিপ্ত রহিয়াছে যাহারা এইরূপ আচরণ অবলম্বন করিয়াছে তাহারা সেই দিন কঠোর শাস্তি ভোগ করিতে বাধ্য হইবে যেদিন কিছু লোকের চেহারা উজ্জ্বল হইবে এবং কিছু লোকের চেহারা কালো হইয়া যাইবে যাহাদের মুখ কালো হইবে তাহাদিগকে বলা হইবে ইমানের নিয়ামত পাওয়ার পর কি তোমরা কুফরির পথ অবলম্বন করিয়াছিলে তাহা হইলে এখন এই নিয়ামত অস্বীকৃতির বিনিময় স্বরূপ শাস্তির আর যাহাদের চেহারা উজ্জ্বল হইবে তাহারা আল্লাহর রহমতের আশ্রয়ে স্থান লাভ করিবে এবং তাহারা চিরদিন এই অবস্থায় থাকিবে ইহা বাণী যাহা যথাযথভাবে আমি তোমাদিগকে সুনাইতেছি কেননা দুনিয়া বাসী উপর জুলুম করার কোন ইচ্ছাই আল্লাহর নাই জমিন ও আসমানের সমস্ত জিনিসেরই মালিক হইতেছেন আল্লাহ এবং যাবতীয় ব্যাপার ও বিষয় আদি দরবারে পেশ হইয়া থাকে এখন দুনিয়ার সেই সর্বোত্তম দল তোমরা যাহাদিগকে মানুষের হেদায়াত ও সংস্কার বিধানের জন্য কর্মক্ষেত্রে উপস্থিত করা হইয়াছে তোমরা ন্যায় ও সৎকাজের আদেশ করো অন্যায় ও পাপকাজ হইতে লোকদের বিরত রাখো এবং আল্লাহর প্রতি ইমান রাখিয়া চলো এই আহালি কিতাবগঞ্জ যদি ইমান আনিত তবে তাহা তাহাদেরই পক্ষে কল্যাণকর হইতো। যদিও তাহাদের মধ্যে কিছু লোক ইমানদারও পাওয়া যায় কিন্তু তাহাদের অধিকাংশ লোকই নাফর ইহারা তোমার কোনো ক্ষতি করিতে পারে না খুব বেশি কিছু করিলেও হয়তো বা সামান্য কষ্ট দিতে পারে ইহারা যদি তোমাদের সহিত লড়াই করে তবে সম্মুখ যুদ্ধে ইহারা পৃষ্ঠ প্রদর্শন করিতে বাধ্য হইবে এবং এমনভাবে অসহায় হইয়া পড়িবে যে দিক হইতে একভিন্দুর সাহায্যও তাহারা পাইবে না ضربت عليهم الذلة أينما تقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حقه কোথাও আল্লাহর দায়িত্বে কিংবা মানুষের দায়িত্বে কিছু আশ্রয় লাভ করিতে পারিলে তাহা ভিন্ন কথা আল্লাহর গজব ইহাদেরকে একেবারে ঘিরিয়া রাখিয়াছে ইহাদের উপর অভাব দারিদ্র ও পরাধীনতা চাপাইয়া দেওয়া হইয়াছে আর এই সবকিছু শুধু এই জন্য হইয়াছে যে ইহারা আল্লাহর আয়াত অমান্য করিতেছিল এবং তাহারা পয়গম্বরদের অন্যায়ভাবে অকারণে হত্যা করিয়াছে বস্তুত ইহা তাহাদের নাফরমানি ও বাড়াবাড়ির পরিণতি মাত্র কিন্তু সমস্ত আহালি কিতাব একই ধরনের লোক নহে ইহাদের মধ্যে কিছু লোক এমনও আছে যাহারা সত্য সঠিক পথে স্থির ভাবে আছে রাত্রিবেলা আল্লাহর আয়াত পাঠ করে এবং তাঁহার সম্মুখে শীষদাই অবনত হয় আল্লাহ ও পরকালের প্রতি তাহারা ইমান রাখে নেক ও সৎ কাজের আদেশ করে অন্যায় ও পাপ কাজ হইতে লোকদের বিরত রাখে এবং কল্যাণকর কাজ সমূহে তাহারা তৎপর ও সচেষ্ট থাকে ইহারা সৎ ও নেক লোক وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين আর জেনে কি তারা করিবে ওহার অসম্মান করা হইবে না আল্লাহ পরহেজগার লোকদের খুব ভালো করিয়া জানেন الذين كفروا لن تنفع عنهم اموالهم ولا اولادهم من الله شيئا اولئك اصحاب النار هم فيها خالدون এতদ্ব্যতীত যাহারা কুফরিনীতি অবলম্বন করিয়াছে আল্লাহর সহিত মোকাবেলায় না তাহাদের ধন সম্পদ তাহাদের কোনো উপকারে আসিবে না তাহাদের সন্তান ইহারা তো যাহার নামে যাইবে এবং চিরদিন সেখানেই থাকিবে مَثَلُ مَا يُنْفِقُونَ فِي هَذِهِ الْحَيَاةِ الدُّنْيَا كَمَثَلِ رِيحٍ فِيهَا صَرٌّ أَوْ صَابَتْ أَصَابَتْ حَرْثَ قَوْمٍ وَلَمْ يَنفُسُهُمْ فَأَهْلَكَتْ وَمَا وَلَهُمْ مِنَ اللَّهِ وَلَكِنْ أَنفُسَهُمْ يَظْلِمُونَ تাহরত <تصفيق> আএই বৈষয়িক জীবনে যা কিছু খরচ করে তা সেই প্রবল বাতাসের ন্যায় জহার মধ্যে শয়তরাহি এবং তাহা যে জনগোষ্ঠী নিজেদের উপর জুলুম করিয়াছে তাহাদের শস্য উপর দিয়ে প্রবাহিত হয় এবং উহাকে একেবারে বরবাদ করিয়া দেয় বস্তুত আল্লাহ তাহাদের উপর কোনো জুলুম করেন নাই বরং ইহারা নিজেরাই নিজেদের উপর জুলুম করিতেছে يا ايها الذين امنوا لا تتخذوا بطانه من دونكم لا يaelunكم خبالا وادوا ما عنتم قد بدت البغضاء من افواههم وما تخفي صدورهم اكبر قلبينا لكم الايات ان كنتم تعقلون هي ماندارগন আপন অন্য লোকদিগকে নিজেদের গোপন কথার সাক্ষী বানাইও না তাহারা তোমাদের অসুবিধাকালে সুযোগ গ্রহণ করিতে এক বিন্দুও কুণ্ঠিত হয় না যাহা দ্বারা তোমাদের ক্ষতি হইতে পারে উহাই তাহাদের নিকট প্রিয় জিনিস তাহাদের মনের ক্রোধ ও আক্রোশ তাহাদের মুখ হইতে নিস্তৃত হইয়া পড়িতেছে এবং তাহারা যাহা কিছু বুকের মধ্যে লুকাইয়া রাখিয়াছে তাহা এতদপেক্ষাও তীব্র আমরা তোমাদিগকে সুস্পষ্ট ও পরিষ্কার হেদায়ত দান করিয়াছি তোমরা যদি বুদ্ধিমান হুম উল ইন হুম ওলা ও চুমিনু নিল কিং কু আব্দু হই কুমু অন মিন মিনমো চো বি হিমো বিদা চু সু তোমরা তো তাহাদের ভালোবাসো কিন্তু তাহারা তোমাদের প্রতি কোনো ভালোবাসাই পোষণ করে না অথচ তোমরা সমস্ত আসমানি কিতাবকে মান তাহারা যখন তোমাদের সহিত মিলিত হয় তখন বলে আমরাও মানিয়া লইয়াছি কিন্তু যখন তাহারা অন্যত্র চলিয়া যায় তখন তোমাদের বিরুদ্ধে তাহাদের ক্রোধ ও আক্রোশ এতখানি তীব্র হইয়া উঠে যে তাহারা নিজেদের আঙ্গুল নিজেরাই কামড়াইতে থাকে তাহাদের বল, তোমাদের ক্রোধের আগুনে তোমরাই জ্বলিয়া মর নিশ্চিতভাবে জানিয়া রাখো আল্লাহ মনের প্রতিটি গোপন রহস্য পর্যন্ত জানে মহ তোমাদের কোনো কল্যাণ হইলে তাহাদের খারাপ লাগে আর তোমাদের উপর কোন বিপদ আসিলে ফাটিযা উল্লাসে কিন্তু তোমাদের বিরুদ্ধে অবলম্বন কর এবং কাজ করিতে যাহা কিছু করিতেছে আল্লাহ উহাকে বেষ্টন আছেন। যখন তুমি অতি जघर हा मुसलम दिग के युद्ध विभिन्न जैगुक्त और मोत कर आल्ला समस्त कथा शबकिछ भलो कर स्मण कर जख तुम्हारे मध्य हईते दुईटी दल ভীরুতা কাপুরুষতা দেখাইবার জন্য প্রস্তুত হইয়াছিল অথচ আল্লাহ তাহাদের সাহায্যকারী রূপে বর্তমান ছিলেন আর ইমান ইতিপূর্বেও তা বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের সাহায্য করিয়াছিলেন অথচ তখন তোমরা খুবই দুর্বল ছিল অতএব আল্লাহর নাশকলি হইতে দূরে থাকা তোমাদের কর্তব্য আশা করা যায় যে এখন তোমরা কৃতজ্ঞ হইবে স্মরণ কর যখন তোমরা ইমানদার লোকদের বলিতেছিলে তোমাদের জন্য কি যথেষ্ট নহে যে আল্লাহ তিন হাজার ফেরেস্তা অবতরণ করাইয়া তোমাদের সাহায্য করিবেন নিশ্চিত নিশ্চিতভাবে জানিয়ে রাখো তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহ ভয় করিয়া কাজ করিতে থাকো তবে যে মুহূর্তে শত্রুঘ তোমাদের উপর চড়াও হইয়া আসিবে ঠিক সেই মুহূর্তে तुम्हारे रब पांच हजार चिन्ह जुक्त फेरस्ता द्वारा तुम्हारे सहाय एक कथा आल्ला तुमादिग के सुसंबद हिसाब जाना दीते जान तुम सन्तुष्ट हो तुम्हारे मन आश्वस्त हो বস্তুত জয়লাভ ও সাহায্য যাহা কিছু হয় তাহা সবই আল্লাহর হইতে হয় যিনি বড়ই শক্তিমান বিচক্ষণ ও দৃষ্টিমান যেন কুফরি পথের পথিকদের একটি বাহু বিচ্ছিন্ন হইয়া যায় কিংবা তাহাদিগকে এমন লাঞ্ছনাপূর্ণ পরাজয় দান করিবেন যে चूड़ान भावकिैसला कर क्षमता इख्तीयारे तुम हाथ नाई आल्ला इख्तियारह इच्छा हईलेब के माफ करीब और इच्छा करना जालिम আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে উহার মালিক হইতেছেন আল্লাহ তিনি যাহাকে ইচ্ছা মাফ করিয়া দেন আর যাহাকে ইচ্ছা শাস্তি দান করেন তিনি অতীব ক্ষমাশীল ও অতিশয় অনুগ্রহকারী চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া ত্যাগ করো এবং আল্লাহকে ভয় করো আশা করা যায় যে তোমরা কল্যাণ লাভ করিবে সেই আগুন হইতে আত্মরক্ষা করো যাহা কাফির জন্য তৈরি করিয়া রাখা হইয়াছে ও আল্লাহ হুকুম মানিয়ে চলো আশা করা যায় যে তোমাদের প্রতি দয়া করা হইবে ও সারিয়া ওরচিন সেই পথে তীব্র গতিতে চল যাহা তোমাদের রবের ক্ষমা এবং আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত বেহেস্তের দিকে চলিয়া গিয়াছে এবং যাহা সেই মুক্তা লোকদের জন্য প্রস্তুত করা হইয়াছে যাহারা সময় নিজেদের ধনমাল খরচ করে दूरअस्थ हर सच्छल अवस्थाई हक जहां क्रोध के हजम कर लोक देर अपराध माफ करिए दे सब निक्कर लोक केल्ला खूब भलोबाशें আর যাহাদের অবস্থা এমন যে তাহাদের দ্বারা যদি কোনো অশ্লীল কাজ সংঘটিত হয় কিংবা তাহারা কোনো গুনাহ করিয়া নিজেদের উপর জুলুম করিয়া বসে তবে সঙ্গে সঙ্গেই আল্লাহর কথা তাহাদের স্মরণ হয় এবং তাহার নিকট তাহারা নিজেদের পাপের ক্ষমা চায় কেননা আল্লাহ ছাড়া গুনা মাফ করিতে পারে এমন আর কে আছে এই লোকেরা জানিয়া বুঝিয়া নিজেদের অন্যায় কাজের পুনরাবৃত্তি করে না এই ধরনের লোকদের প্রতিফল তাহাদের রবের নিকট এই নির্দিষ্ট রহিয়াছে যে তিনি তাহাদিগকে ক্ষমা করিয়া দিবেন এবং এমন বাগিচায় তাহাদিগকে দাখিল করিবেন যাহার নিম্ন দেশে ঝর্ণাধারা সদা প্রবাহমান থাকে এবং সেখানে তাহারা চিরদিন থাকিবে যাহারা করে তাহাদের জন্য কত সুন্দর প্রতিফলছে তোমাদের পূর্বেও বহু যুগ অতিক্রান্ত হইয়াছে অতএব তোমরা পৃথিবীতে ঘুরিয়া ফিরিয়া দেখো আল্লাহর আদেশ ও নির্দেশ অমান্যকারীদের পরিণতি কি হইয়াছে বস্তুত ইহা লোকদের জন্য একটি সুস্পষ্ট সতর্ক বাণী এবং আল্লাহ কে ভয় করে তাহাদের জন্য উপদেশ স্বরূপ ওয়ুম মন ভাঙা হইও না চিন্তা করিও না তোমরাই বিজয় থাকিবে যদি তোমরা ইমানদার হোম কর হিসিয়া ওয়ালিমিন এখন যদি তোমাদের উপর কোনো আঘাত আসিয়া থাকে এই সময়টি এই জন্য উপস্থিত করা হইয়াছে যে আল্লাহ দেখিতে চাহিয়াছিলেন তোমাদের মধ্যে সচ্চা ইমানদার কে এবং যাহারা বাস্তবিক ই সাক্ষীদাতা তাহাদিগকে তিনি আলাদা করিয়া লইতে চাহিয়াছিলেন কেননা জালিন লোক দিগ কে আল্লাহ মোটেই পছন্দ করেন না তোমরা কি মনে করিয়াছ যে তোমরা এমনি বেহতে চলিয়া যাইবে অথচ আল্লাহ এখন পর্যন্ত ইহা নাই যে আল্লাহর পথে করিতে প্রস্তুত এবং তাহারই জন্য ধৈর্যশীল তোমরা তো মৃত্যু কামনা করিতেছিলে কিন্তু ইহা তখনকার কথা যখন মৃত্যু তোমাদের সম্মুখে আসিয়া পৌঁছায় নাই এখন তাহা তোমাদের সম্মুখে উপস্থিত হইয়াছে এবং তোমরা উহাকে নিজেদের চক্ষে দেখিতে পাইয়াছ হুস মোহাম্মদ একজন রাসুল ছাড়া আর কিছুই নহ তাহার পূর্বেও অনেক রাসুল গত হইয়াছে এম তো অবস্থায় সে যদি মরিয়া যায় কিংবা নিহত হয় তবে কি তোমরা উল্টা দিকে ফিরিয়া যাইবে মনে রাখিও যে কেহ বিপরীত দিকে ফিরিয়া যাইবে সে আল্লাহর একবিদু ক্ষতি করিবে না অবশ্য যাহারা আল্লাহর বান্দা হইয়া থাকিবে তাহাদিগকে তিনি উহার প্রতিফল দান করিবেন ষ কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরিতে পারে না মৃত্যুর সময় তো লিখিত রহিয়াছে যে ব্যক্তি দুনিয়ার স্বয়াবের আশায় কাজ করিবে তাহাকে আমরা এই দুনিয়া হইতে দান করিব আর যে আখিরাতের স্বয়াব পাওয়ার ইচ্ছা লইয়া কাজ করিবে সে আখিরাতের স্বয়াব পাইবে আর কৃতজ্ঞতা স্বীকারী দিগকে তাহাদের কাজের ফল আমরা নিশ্চয়ই দান করিব ইহার পূর্বে আরো কত নবী এখানে ছিল। যাহাদের সহিত মিলিয়া বহু আল্লাহওয়ালা লোক লড়াই করিয়াছে আল্লাহর পথে যত বিপদে তাহাদের উপর ছিল, সে তারা তাহারা হতাশ হইয়া যায় নাই তারা কোনো দুর্বলতা দেখায় নাই এবং মাথানত করে নাই বস্তু তো এইরূপ ধৈর্যশীল লোক দিগকে তাহাদের দোয়া ছিল শুধু এইটুকু হে আমাদের রব আমাদের ভুল ত্রুটি ও অক্ষমতাকে ক্ষমা করো। এবং আমাদের কাজে কর্মে তোমার নির্দিষ্ট সীমা যাহা কিছু লঙ্ঘিত হইয়াছে তাহা মাফ করো আমাদের পা মজবুত করিয়া দাও এবং কাফিরদের মোকাবেলায় আমাদের সাহায্য করো শেষ পর্যন্ত আল্লাহ তাহাদিগকে দুনিয়ার সবাব দিয়েছেন এবং তাহা হইতে উত্তম পরকালীন সবাব দান করিলেন আল্লাহ এই ধরনের সৎকর্মশীল লোক ভালোবাসেন হে ইমানদারগণ তোমরা যদি সেই সব লোকের ইশারা অনুযায়ী চলিতে শুরু করো যাহারা কুফরির পথ অবলম্বন করিয়াছে তবে তাহারা তোমাদিগকে বিপরীত দিকে ফিরাইয়া লইয়া যাইবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত ও ব্যর্থকাম হইবে হুমিন প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ তালায় তোমাদের সাহায্যকারী ও পৃষ্ঠপোষক এবং বস্তুতয় তিনি অতীব উত্তম সাহায্যকারী যেন লقي في قلوب الذين كفروا رعب بما اشركوا بالله ما لم ينزل به سلطان وماواهم النار وبئس مثوى للمجرمين সেই <تصفيق> সময় অতি শীঘ্রই আপনি পৌঁছিবে যখন আমরা শত্রের বিরোধী কাফেরদের মনের মধ্যে এক প্রকার ভীতি ও বিভীষিকা সৃষ্টি করিয়া দিব কেন তাহারা আল্লাহর শহীদ এমন সব জিনিসকে খোদাইয়ের ব্যাপারে শরিক আছে। যাহাদের এই রূপ শরিক হওয়া সম্পর্কে আল্লাহ তালা কোন সনদ নাজিল করেন নাই তাহাদের শেষ পরিণতি হইবে যাহার নাম আর এই সব জালিমদের ভাগে বসবাস করার জন্য যে স্থান দেওয়া হইবে তাহা সত্যই অত্যন্ত খারাপ জায়গা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 আল্লাহ তালা যে ওয়াদা তোমাদের নিকট করিয়াছিলেন তাহা তো তিনি পূরা করিয়া দিয়েছেন। প্রথমে তাহারই হুকুমে তোমরা তাহাদিগকে হত্যা করিতে ছিলে। কিন্তু তোমরা যখন দুর্বলতা দেখাইলে এবং নিজেদের কাজে পরস্পর মত করিলে এবং যখনই আল্লাহ তোমাদিগকে সেই জিনিস দেখাইলেন যাহার ভালোবাসায় তোমরা আবদ্ধ ছিলে। তোমরা তোমাদের নেতার আদেশের বিরুদ্ধতা করিয়া বসিলে কেননা তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক দুনিয়ার সন্ধানকারী ছিল আর কিছু সংখ্যক লোক ছিল পরকালের সন্ধানকারী। তখন আল্লাহ তালা কাফিরদের মোকাবেলায় তোমাদিগকে পশ্চাদাবর্তী করিয়া দিলেন যেন তিনি তোমাদের যাতায় পরীক্ষা করিতে পারেন আর সত্য কথা এই যে এতত সত্ত্বেও আল্লাহ তোমাদিগকে ক্ষমাই করিলেন কেননা ইমানদার লোকদের প্রতি আল্লাহ তালা বড় অনুগ্রহের দৃষ্টি রাখিয়া থাকেন স্মরণ করো যখন তোমরা পলায়ন করিয়া যাইতেছিলে এবং কাহারো দিকে ফিরিয়া দেখিবার মতো হুঁস্টুকু তোমাদের ছিল না আর রাসুল তোমাদের পিছন হইতে তোমাদিগকে ডাকিতে ছিল তখন তোমাদের এই আচরণের প্রতিফলস্বরূপ আল্লাহ তোমাদিগকে দুঃখের পর দুঃখ দিলেন যেন ভবিষ্যতের জন্য তোমাদের শিক্ষা হইয়া যায় আর যাহা কিছু তোমরা হারাইয়া ফেল কিংবা যে বিপদ তোমাদের উপর অবতরণ করে সেজন্য যেন মর্মাহত না হও আল্লাহ তোমাদের সমস্ত কাজ সম্পর্কে অবহিত রহিয়াছেন ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق من الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لنا Amen. <im>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 दल जहाँ निकट समस्त गुरुत्व एकम्र स्वार आल्ला सम्पर्म सब जाहिरी मनोभ पोषण करते लागिल जहाँ छिल सत्य परिपन्थी इहारा ए এই কাজ সম্পাদনের ব্যাপারে আমাদেরও কি কোন অংশ আছে তাহাদিগকে বল এই কাজের সমস্ত ইক্তারই আল্লাহর হাতে ইহারা যে কথা নিজেদের মনে গোপন করিয়া রাখিয়াছে তাহা তোমার নিকট প্রকাশ করিতেছে না ইহাদের আসল বক্তব্য হইল যদি ইফতিহারে আমাদেরও কোনো অংশ থাকিত তবে এখানে আমরা নিহত হইতাম না তাহাদিগকে বল তোমরা যদি নিজেদের ঘরেও অবস্থান করিতে তবুও যাহাদের মৃত্যু অবধারিত ছিল তাহারা নিশ্চয়ই তাহাদের নিহত হওয়ার স্থানের দিকে বাহির হইয়া আসিত আর এই যে ব্যাপার ঘটিল ইহা এইজন্য জন্য ঘটিয়াছিল যে তোমাদের বুকের মধ্যে যাহা কিছু লুকাইয়া রহিয়াছে আল্লাহ ওহার পরীক্ষা করিবেন এবং তোমাদের মনে যে কুটিলতা রহিয়াছে তাহা পরিষ্কার করিয়া ফেলিবেন আল্লাহ মনের অবস্থা খুব ভালো করিয়া জানেন তোমাদের মধ্যে যাহারা মুকাবিলার দিন পিছনে ফিরিয়া গিয়াছিল তাহাদের বিচ্যুতির কারণ এই ছিল যে তাহাদের কোনো কোন দুর্বলতার কারণে শয়তান তাহাদের পদস্ফলন ঘটাইয়াছিল एतद सत्वे आल्लाह क्षमा करिया दियां वस्तुत आल्ला बड़ई क्षमासील और अपरिसीम धर्यधारणकारी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 কাফিরদের ন্যায় কথাবার্তা বলিও না যাহ কখনো তাহা হইলে আল্লাহ এই ধরনের কথাবার্তাকে তাহাদের মনের দুঃখ ও আক্ষেপের কারণ বানাইয়া দেন এতে মৃত্যু ও জীবনদানকারী হইতেছেন প্রকৃতপক্ষে আল্লাহ এবং তোমাদের সকল প্রকার কাজকর্মের উপর प्रखर दृष्टि निबद्ध रही तुम्हारा जदि आल्लर पथे निहत हौ कि मरिया जाओ तब आल्लर जो रहमत और मार्जना तुम्हारे नसीब हईबे लोक जाहा संग्रह संचय करते अनेक उत्तम وَلا இُمأَقلتملَ إلى اللهه تح আর তোমরা বৃত্যুমুখে প্রতিত হও কিংবা নিহত হও। সকল অবস্থায় তোমাদের সকলকে একত্রৃত হইয়া আল্লার নিকট উপস্থিত হইতে হইবি। দমা رحم من <تُحشَعون> اللهه <تصفيق> لتَلَهُ বড়ই অনুগ্রহের বিষয় যে তুমি এইসব লোকের জন্য খুবই নম্র স্বভাবের লোক হইয়াছ অন্যথায় তুমি যদি উগ্র স্বভাব ও পাশান হৃদয়ের অধিকারী হইতে তবে ইহারা তোমার চতুর্দিক হইতে দূরে সরিয়া যাইতো अतएव इपराध माओ इहर माग फिर दुआ करो इसला मेर काज कर सहित परामर्श पर पर कर अवश्य कोषय तुम मत जदि सुदृढ़ हा जार पर भरोसा कर बस्तुत आल्लाह भलारा ताहार भरोसा करा क्या कर আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তবে কোন শক্তি তোমাদের উপর জয়ী হইতে পারিবে না আর তিনি যদি তোমাদিগকে পরিত্যাগ করেন তবে ইহার পর আর কোন শক্তি রহিয়াছে যাহা তোমাদের সাহায্য করিতে পারে কাজেই প্রকৃত মুমিন যাহারা তাহাদের আল্লাহরই উপর ভরসা রাখা উচিত খিয়ানত করা কোন নবীনই কাজ হইতে পারে না আর যে খেয়ানত করিবে কিয়ামতের দিন সে তাহার খিয়ানত সহ হাজির হইতে বাধ্য হইবে অতঃপর সেখানে প্রত্যেক ব্যক্তি তাহার কৃতকর্মের পুরোপুরি প্রতি এক বিন্দু জুলুম করা হইবে না যে ব্যক্তি সর্বদা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলিতে প্রস্তুত হইবে সে কীরূপে এমন ব্যক্তির মতো কাজ করিতে পারে যে আল্লাহর গজবে পরিবেত হইয়াছে এবং যাহার পরিণতি হইবে যাহার নাম যাহা অত্যন্ত খারাপ জায়গা আল্লাহর নিকট এই উভয় শ্রেণীর লোকদের মধ্যে বহু পর্যায়ের পার্থক্য রহিয়াছে दृष्टि रखें प्रकृतपक्षार लोकर प्रति आल्लाट अनुग्रह कर স্বয়ং তাহাদেরই মধ্যে হইতে তিনি একজন নবী বানাইয়াছেন যিনি তাহাদিগোকে আল্লাহর আয়াতসমূহ শুনান তাদের জীবনকে ঢালিয়া তৈয়ার করেন এবং তাহাদিগকে কিতাব ও জ্ঞানবিজ্ঞান শিক্ষা দেন অথচ ইতিপূর্বে এইসব লোকই সুস্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত ছিল তোমাদের ইহা কি অবস্থা তোমাদের উপর যখন বিপদ ঘনাইয়া আসিল তখন তোমরা বলিতে লাগিলে ইহা কোথা হইতে আসিল অথচ তোমাদেরই হাতে ইহার চেয়ে দ্বিগুণ মুসিবত আপতিত হইয়াছিল হে নবী তাহাদের বল এই বিপদ তোমাদের নিজেদেরই কারণে আসিয়াছে আল্লাহ বস্তুর উপর পরাক্রমশালী وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو دفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في যুদ্ধের দিন তোমাদের যে ক্ষতি হইয়াছে তাহা আল্লাহর অনুমতিক্র এবং এই জন্য হইয়াছিল যে আল্লাহ দেখিতে প্রকৃত মুমিনকে এবং মুনাফিককে এই মুনাফিক দিগকে যখন বলা হইল আসুক আল্লাহর পথে যুদ্ধ করো কিংবা অন্তত পক্ষে প্রতিরক্ষার কাজই করো তখন তাহারা বলিতে লাগিল আজই যুদ্ধ হইবে তাহা যদি আমরা জানিতে পারিতাম তাহা হইলে আমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে যাইতাম এই কথা যখন তাহারা বলিতেছিল তখন তাহারা ইমান অপেক্ষা কুফরিরই অধিক নিকটবর্তী ছিল বস্তুত তাহারা নিজেদের মুখে এমন সব কথা বলে যাহা আদপেই তাহাদের অন্তরে বর্তমান নাই। আর যাহা কিছু তাহারা হৃদয়ে গোপন করিয়া রাখে আল্লাহ তাহা খুব ভালো করিয়াই জানেন ইহারা সেই সব লোক যাহারা নিজেরা তো বসিয়া থাকিল আর ইহাদের যেসব ভাই বন্ধু লড়াই করিতে গিয়াছিল ও সেখানে নিহত হইয়াছিল তাহাদের সম্পর্কে ইহারা বলিল তাহারা যদি আমাদের কথা শুনিত निश्चय निहत हईतना स्वयं तुम्हु जो उत्यता <shman> आल्लार पथे निहत हईया তাহাদিগকে মৃত মনে করিও না তাহারা তো প্রকৃত পক্ষে জীবিত তাহারা তাহাদের রবের নিকট হইতে রিজিক পাইতেছে তাহাদিগকে নিজ অনুগ্রহে যাহা কিছু দান করিয়াছেন তাহা পাইয়া তাহারা আনন্দিত ও পরিতৃপ্ত এবং যেসব ইমানদার লোক তাহাদের পিছনে দুনিয়ায় রহিয়া গিয়াছে এবং এখনো তথায় পৌঁছায় নাই তাহাদের জন্য কোন ভয় ও চিন্তা নাই জানিয়া তাহারা সন্তুষ্ট ও নিশ্চিন্ত তাহারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ পাইয়া আনন্দিত ও উৎফুল্ল এবং তাহারা জানে যে आल्लाह ईमानदार लोक दे कर्मफल नष्ट करें जरा आहत हवार परल्लाह और रसुलर आह्वान साड़ा दिया मध्य जाहारा प्रकृत पुण्यशील नेक््कार और परहेजगार ताहर जन अत्यधिक सुफल रही আর যাহাদিগকে লোকেরা বলিল তোমাদের বিরুদ্ধে বিরাট সৈন্যবাহিনী সমবেত হইয়াছে তাহাদিগকে ভয় করো তখন ইহা শুনিয়া তাহাদের ইমান আরো বৃদ্ধি পাইল এবং উত্তরে তাহারা বলিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্ম সম্পাদনকারী শেষ পর্যন্ত তাহারা আল্লাহর অনুগ্রহে এমনভাবে প্রত্যাবর্তন করিল যে তাহাদের কোনো প্রকার ক্ষতি হইল না এবং আল্লাহর মর্জি অনুযায়ী চলিবার সৌভাগ্য তাহারা লাভ করিল বস্তুত আল্লাহ বড়ই অনুগ্রহশীল এখন তোমরা জানিতে পারিলে যে মূলত তাহারা ছিল শয়তান যাহারা আপন বন্ধুদিগকে অযথায় ভয় দেখাইতেছিল অতএব ভবিষ্যতে তোমরা মানুষকে ভয় করিবে না আমাকেই ভয় করিবে যদি বাস্তবে কি তোমরা ইমানদার হইয়া থাকো আজ যাহারা কুফরির পথে ছুটাছুটি করিতেছে शिदिट रही যাহারা ইমানকে ছাড়িয়া দিয়া কুপর কে খরিদ করিল তারা নিশ্চিতভাবে ভাবে আল্লাহ তালার কোন ক্ষতি করিতেছে না তাহাদের জন্য খুবই যন্ত্রণাদায় শাস্তি প্রস্তুত রিয়াছে আমরা এই যে ঢিল দিতেছি ইহাকে তাহারা যেন নিজেদের পক্ষে মঙ্গলজনক মনে না করে আমরা তো তাহাদিগকে ঢিল দিতেছি এই জন্য যে ইহারা যেন পাপের বোঝা ভারী করিয়া লয় অতঃপর তাহাদের জন্য অত্যন্ত অপমানকর শাস্তি প্রস্তুত রহিয়াছে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 আল্লামিন দিগকে এই অবস্থায় কিছুতে থাকিতে দিবেন না যে অবস্থায় তোমরা বর্তমানিগকে অপবিত্র লোকদের হইতে অবশ্য পৃথক করিবেন কিন্তু গায়ব সম্পর্কে তোমাদিগকে অবহিত করা আল্লাহর নিয়ম নহে গায়বের কথা জানাইবার জন্য তিনি তাহার রাসুলদের মধ্য হইতে যাহাকে চান मनीत करियाल अतएव आल्लाहर रसुले इमान राखिओ तुमरा जदि ईमान और क्षोधाभीतर रीति अवलम्बन करो तब तुमरा विपुलदान अधिकारी हईब চু ন যেসব লোককে আল্লাহ তাহার অনুগ্রহ তানে ধন্য করিয়াছেন অথচ তৎসত্ত্বেও তাহারা কৃপণতা করে তাহারা যেন এই কৃপণতা তাহাদের পক্ষে ভালো মনে না করে না ইহা তাহাদের পক্ষে খুবই খারাপ জিনিস তাহারা কৃপণতা করিয়া যাহা কিছু সঞ্চয় করিতেছে কেমতের দিন উহাই তাহাদের গলার বেড়ি হইয়া দাঁড়াইবে বস্তুত আকাশ ও পৃথিবীর উত্তরাধিকার আল্লাহর জন্য আর তোমরা যাহা কিছু করিতেছ আল্লাহ তাহা ভালো করিয়াই জানেন আল্লাহ তাহাদের কথা শুনিয়াছেন যাহারা বলে আল্লাহ দরিদ্র কিন্তু আমরা ধনী তাহাদের এই কথাও আমরা লিখিয়া রাখিব আর ইতিপূর্বে তাহারা পয়গম্বরগণকে অন্যায়ভাবে হত্যা করিত তাহা তাহাদের আমল নামায় সুরক্ষিত আছে আমরা তাহাদিগকে বলিব নাও এখন জাহান নামের স্বাদ গ্রহণ করি ইহা তোমাদের নিজেদেরই উপার্জিত আল্লাহ তাহার বান্দাদের ব্যাপারে কখনো জালিম নন الذين قالوا ان الله اهدا الينا الا نؤمن لرسول حتى ياتينا بقربان حتى ياتينا بقربان تاكلهن قل قد جاءكم رسول من قبل بالبينات وبالذي قلتم فلما قتلتموهم ان كنتم صادقين যাহারা বলে আল্লাহ আমাদিগকে এই নির্দেশ দিয়াছেন যে আমরা কাহাকেও রাসুল বলিয়া মানিয়া লইব না যতক্ষণ না তিনি আমাদের সম্মুখে এমন কুরবানি পেশ করিবেন যাহা আগুন আসিয়া খাইয়া ফেলিবে তাহাদিগকে বল তোমাদের নিকট আমার পূর্বে অনেক রাসুলই আসিয়াছে তাহারা বহু উজ্জ্বল নিদর্শনের সঙ্গে আনিয়াছিল এবং তোমরা যে নিদর্শনের উল্লেখ করতেছো। তাহাও তাহারা আনিয়াছিল এতত সত্ত্বেও তোমরা যদি সত্যবাদী ও নিষ্ঠাবান হইতে তবে সেই রাসুলদের তোমরা কেন হত্যা করিলে এখন ইহারা যদি তোমাকে অস্বীকার করে তবে তোমার পূর্বেও এমন বহু রাসুলকে অমান্য করা হইয়াছে যাহারা সুস্পষ্ট নিদর্শন সহিফা ও আলোদানকারী কিতাব লইয়া ছিল।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 অবশেষে প্রত্যেক ব্যক্তিকেই মরিতে হইবে এবং তোমরা সকলে নিজ নিজ প্রতিফল পুরোপুরি কিয়ামতের দিন পাইবে সফল হইবে মূলত সেই ব্যক্তি যে সেই দিন জাহান নামের আগুন হইতে রক্ষা পাইবে ও জান্নাতে দাখিল হইবে বস্তুত এই দুনিয়াটা নিছক একটি বাহ্যিক প্রতারণাময় ব্যতীত আর কিছুই নয় উন্নলিউন্ন মিনলীন আশ্রু ও এসে চোখ মিন ও তোমার দিগ কে যান ও মাল উভয় দিক দিয়ে আীক্ষা কর হইবে এবং তোমরা আহলি কিতাব ও মুসরিকদের নিকট হইতে অসংখ্য কষ্টদায়ক কথা শুনিতে পাইবে এই ধরনের অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করিয়া ও আল্লাহকে ভয় করিয়া চলিতে পারো তবে নিঃসন্দেহে ইহা হইবে অত্যন্ত উঁচু দরের সাহসিকতার ব্যাপার এইসব আহলি কিতাব দিগকে সেই ওয়া তা স্মরণ করাইয়া দাও যাহা আল্লাহ তাহাদের নিকট হইতে গ্রহণ করিয়াছিলেন তাহা এই যে তোমাদেরকে কিতাবের শিক্ষা লোকদের মধ্যে প্রচার করিতে হইবে উহা গোপন করিয়া রাখিতে পারিবে না কিন্তু তাহারা কিতাবকে পিছনে ফেলিয়া রাখিয়াছে এবং সামান্য মূল্যে উহাকে বিক্রয় করিয়াছে তাহারা এই যাহা কিছু করিতেছে তাহা কতই না খারাপ কাজ لا تحسبن الذين يصرخون بما اتوا ويحبون ان يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب اليم تমরা এইসব লোককে আল্লাহর শাস্তি হইতে সুরক্ষিত মনে করিও না জহারা নিজেদের কৃতকর্মের জন্য আনন্দিত এবং যেসব কাজের জন্য তাহার প্রশংসা লাভ করিতে চায় তাহা মূলত তাহাদের কৃত নহে প্রকৃত পক্ষে তাদের জন্য মর্মান্তিক শাস্তি তৈয়ার রহিয়াছে আসমানের মালিক হইতেছেন আল্লাহ এবং তাহার শক্তি সব কিছুর উপর সর্বজয়ী ও সর্ব্রাসীন আকাশ ও পৃথিবীর সৃষ্টির ব্যাপারে এবং রাত ও দিনের আবর্তনে সেই সব বুদ্ধিমান লোকের জন্য অসংখ্য নিদর্শন আছে। যাহারা উঠিতে বসিতে ও সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি ও সংগঠন সম্পর্কে চিন্তা গবেষণা করে আমাদের রব এই সব কিছু তুমি অনর্থক ও উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করো তুমি উদ্দেশ্যহীন কাজের বাতুলতা হইতে পবিত্র অতএব হে আমাদের রব দজখের আজাব হইতে আমাদিগকে বাঁচাও হে আমাদের রব তুমি যাহাকে দুজোকে নিক্ষেপ করিয়াছো। তাহাকে বড়ই অপমান ও লাঞ্ছনার মধ্যে নিক্ষেপ করিয়াছো। তাহা ছাড়া এই এইসব জালিমের সাহায্যকারিও কেহ হইবে না হে আমাদের রব আমরা একজন আহ্বানকারীর আহ্বান শুনিতে পাইয়াছি যে ইমানের দিকে আহ্বান জানিতেছিল তোমরা তোমাদের রব মানিয়ালও। আমরা তাহার দাওয়াত কবুল করিয়াছি অতএব হে আমাদের প্রভু যে অপরাধ আমরা করিয়াছি তাহা ক্ষমা কর আমাদের মধ্যে যাহা কিছু অন্যায় ও দোস্ত্রুটি রহিয়াছে তাহা দূর করিয়া দাও এবং নেকলোকদের সঙ্গে আমাদের শেষ পরিণতি সম্পন্ন করো হে আমাদের রব তুমি তোমার রাসুলগণের মাধ্যমে আমাদের জন্য যে ওয়াদা করিয়াছ তাহা পূর্ণ করো এবং কেমতের দিন আমাদিগকে লজ্জার কবলে নিক্ষেপ করিও না ইহা নিঃসন্দেহ যে তুমি কখনোই ওয়াদা খেলাপকারী নও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 الذين هاجروا واخرجوا من ديارهم واؤذوا في سبيله وقاتلوا وقتلوا وقاتلوا وقتلوا له كفرا عنهم سيئاتهم ولا ادخلنهم جنات ولا ادخلنهم جنات تجري من تحتها الانهار ثوابا من عند উত্তরে তাহাদের আমি তোমাদের মধ্যে কাহার আমল বা কাজকে বিনষ্ট করিয়া দিব না পুরুষ হোক কিংবা নারী তোমরা সকলেই সমজাতের লোক কাজেই যাহারা একমাত্র আমারই জন্য নিজেদের জন্মভূমি পরিত্যাগ করিয়াছে আমারই পথে নিজেদের ঘরবাড়ি হইতে বহিষ্কৃত হইয়াছে ও নির্যাতনের শিকার হইয়াছে এবং আমারই জন্য লড়াই করিয়াছে ও নিহত হইয়াছে তাহাদের সকল অপরাধী আমি করিয়া দিব এবং তাহাদিগকে আমি এমন বাগিচায় স্থান দিব যাহার নীচ দিয়া ঝর্ণাধারা সদা প্রবাহিত হইবে আল্লাহর নিকট ইহাই হইতেছে তাহাদের প্রতিফল আর উত্তম প্রতিফল তো একমাত্র আল্লাহর নিকটই পাওয়া যাইতে পারে দুনিয়ার রাজ্য সমূহে আল্লাহর নফরমান লোকদের দম্ভপূর্ণ চলাফেরা তোমাকে যেন প্রতারিত করিতে না পারে ইহা শুধু কয়েক দিনের জীবনের স্বল্পস্থায়ী আনন্দ সামগ্রী মাত্র অতঃপর ইহারা সকলেই যাহান নামে প্রবিষ্ট হইবে আর উহা হইতেছে নিকৃষ্টতম স্থান পক্ষান্তরে যাহারা আপন রবকে ভয় করিয়া জীবন যাপন করে তাহাদের জন্য এমন বাগিচা নির্দিষ্ট আছে যাহার নিম্ন দেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহিত হইতেছে সেখানে তাহারা চিরদিন থাকিবে আল্লাহর নিকট হইতে ইহাই হইতেছে তাহাদের জন্য মেহমানদারির সামগ্রী আর আল্লাহর নিকট যাহা কিছু আছে নেকলোকদের পক্ষে তাহাই উত্তম জিনিস وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ لَمَنْ يُؤْمِنُ بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْكُمْ وَمَا أُنزِلَ إِلَيْهِمْ خاشعين لله, خَاشِعِينَ لِلَّهِ لَا يَشْتَعُونَ بِآيَاتِ اللَّهِ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ আহালি কিতাবদের মধ্যেও কিছু লোক এমন আছে বিশ্বাস করে এবং ইহার পূর্বে বিশ্বাস রাখে তাহারা আল্লাহর প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ও অবনত এবং আল্লাহর আয়াতকে অতি নগণ্য মূল্যে বিক্রয় করিয়া দেয় না তাহাদের প্রতিফল তাহাদের রবের নিকট রহিয়াছে আর आल्ला हिसाब निष्पत्ति देरी करें हे ईमानदार गण धर्य अवलम्बन कर बिलपन्थी मोकबिल दृढ़ता और अनमनियता प्रदर्शन कर सत्य खेदमतर सर्वक्षण प्रस्तुत थकु এবং আল্লাহকে ভয় করিতে থাকো আশা করা যায় যে তোমরা কল্যাণ লাভ করিতে পারিবে